أَو حَن إلَكَكَمَا أَو حَنَ إِ نُح وََّبينَ مِ بَعدٍ وَأَوْ حَنَ إِ عِبَضهِيمَ وَإساعينَ وَإسحافَ وَيَعقُوبَ وَْأَسبَطِ وَعسَ وَأَوبَ وَيونس وَيُون وَأَتَيْنَا دَاوُودَ وَجَعَلْنَاهُ رَسُولًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لنا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 তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর প্রতি সংগ্রামের গল্প এবং তাদের ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে তর্কে হেরে গেল ইব্রাহিম আলহ সাল্লামের অকাট্য যুক্তির সামনে তারা পরাজয় বরণ করতে বাধ্য হল কিন্তু যখনই কুফাররা মুসলিমদের সাথে যুক্তিতে পরাজিত হয় তারা সেটাকে কখনো স্বীকার করতে চায় না বরং যুক্তিতে না পেরে তারা শক্তিতে বিজয়ী হতে চায় গায়ের জোরে জোর করে তারা জিততে চায় আর কোনো আদর্শগত যুদ্ধ নয় এবার সত্যিকারী যুদ্ধ শক্তি প্রয়োগ করা একই কৌশল আমরা দেখতে পাই আল্লাহ রসুলামের সময়কার কুফার রাও এই কাজ করত শুরুর দিকে তারা আল্লাহ রসুলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মৌখিক তর্কি লিপ্ত হতো ইসলামের বিভিন্ন বিষয়কে সন্দেহযুক্ত করার চেষ্টা করত কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেকটি ক্ষেত্রে তারা শোচনীয়ভাবে নিশ্চিতভাবে পরাজয় বরণ করত কারণ আল্লাহ সুভাহত আল্লাহ যে দলিল দিচ্ছেন আল্লাহর হুজ্জা আল্লাহ সুভামত আল্লাহর দেওয়া দলিল কুরআনের যুক্তি এর সামনে টিকে থাকতে কেউ সক্ষম নয় ইব্রাহিম আল ইসলামের সময়কার কাফেররা যখন তার সাথে যুক্তিতে পরাজিত হল তখন তারা বলল কালু হার একে পুরিয়ে দাও জ্বালিয়ে দাও তারা বলতে লাগলো আমরা এই লোককে যুক্তি দিয়ে হারাতে পারছি না একে মানসিকভাবেও দুর্বল করতে সক্ষম নই সুতরাং তাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও আল্লাহ মহাতাল্লাহ কুরআ বলছেন তারা বলল একে পুরিয়ে দাও এবং তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও লোকেরা বলল একে আগুনে পুড়িয়ে দাও যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তোমাদের মূর্তিগুলোর পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করো সুতরাং তাদের এই বক্তব্য এটা ছিল তাদের পরাজয়ের স্বীকারোক্তি যখন কাফেরা বলল তাকে পুরিয়ে ফেল এর মাধ্যমে তাদের আদর্শগত পরাজয় স্পষ্ট হয়ে গেল তারা স্বীকার করে নিল ইব্রাহিম আলহিসামের সাথে বাদানুবাদে তর্কযুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং তারা হার মানল চাপসির এসেছে তারা দিনের পর দিন একটি বিশাল গর্ত করে তাতে বড় বড় কাঠির গুড়ি এনে একত্রিত করল জমা করল এবং সেখানে আগুন দিল আগুন ভয়াবহ আকার ধারণ করল আগুনের শিখা এতটাই উঁচুতে উঠে গিয়েছিল এমন কি যদি সেই আগুনের কুণ্ডলির উপর দিয়ে কোন পাখি বলে যাওয়ার চেষ্টা করত সেই পাখি আগুনে পুরে ছাই হয়ে যেত আগুনে নিক্ষিপ্ত হতো। আগুনের ভয়াবহতা ছিল এতটাই ব্যাপক এমন কি সেই আগুনের কুণ্ডলির কাছে যাওয়া সম্ভব ছিল না ফলে ইব্রাহিম আলাহিসাল্লামকে সেই আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করার জন্য তারা একটি বড় সরু গুলতির সাহায্য নিল যার নাম হচ্ছে মানজানিক মানজানিক অর্থাৎ বড় সরু গুলতি বা চর্কির সাহায্যে ইব্রাহিম আলাহিসাল্লামকে তারা সেই ভয়াবহ আগুনে নিক্ষিপ্ত করলো। ইব্রাহিম আলাহিসাল্লাম সেই ভয়ঙ্কর আগুনের কুণ্ডুলির মধ্যে গিয়ে বললেন। আগুনের বৈশিষ্ট্য কি আমরা জানি আগুন সবকিছুকে কিছুকে জ্বালিয়ে দেয় ছাই করে দেয় কিন্তু আগুনের এই বৈশিষ্ট্য এটা কে দিয়েছেন আগুনকে কে সৃষ্টি করেছেন আল্লাহ সুমতাওয়ালা আগুনকে সৃষ্টি করেছেন এবং আগুনের জন্য এই নিয়মকে ঠিক করে দিয়েছেন যে আগুন সবকিছুকে ছাই করে কিছুকে আগুনের এই উত্তাপ এই ক্ষমতা এটা দিয়েছেন আল্লাহ প্রত্যেকটি সৃষ্টিকে একটি নির্দিষ্ট নিয়মের অধীন করে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিগুলোর জন্য সেই নিয়ম মানা বাধ্যতামূলক কিন্তু যিনি আল্লাহ সুভামতাওয়ালা এই নিয়মগুলোকে সৃষ্টি করেছেন তিনি সেই নিয়ম মানার মুখাপেক্ষী নন সুতরাং যেই আল্লাহ আগুনকে উত্তপ্ত করে সৃষ্টি করেছেন তিনি পারেন একই আগুনকে শীতল করে এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা এবং আরামদায়ক বানিয়ে ফেলতে ইব্রাহিম আলাহিসাল্লাম যে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন সেটা ছিল অত্যন্ত উত্তপ্ত আল্লাহ মহামতাল্লাহ তারই সৃষ্টি সেই আগুনকে হুকুম দিলেন সে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং প্রশান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম আল্লাম পরবর্তীতে বলেছেন আমার জীবনের সবচেয়ে আরামদায়ক মুহূর্তটি ছিল সেই আগুনে বসে থাকার মুহূর্তটি সেটাই ছিল তার জীবনের সবচেয়ে প্রশান্তিদায়ক সময় যখন আল্লাহ সুমাহাত আলাহ আগুনকে হুকুম করেছিলেন কুন বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও আল্লাহ সুহামতাল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য যে কোনো কিছুকে পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ সুমাহতাল্লাহ ইউসেব নেনুন আলাহিস্লামের জন্য সূর্যকে আকাশে স্থির করে দিয়েছিলেন মূস আলাহিসাল্লামের জন্য আল্লাহ সুহামতাল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন ইসা আলাহিসাল্লামের হাতের ছোয়ায় আল্লাহ সুহামতাল্লাহ সমস্ত রোগকে সারিয়ে দিতেন এভাবে আমরা দেখতে পাই চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন আল্লাহামতাল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য এবং আল্লাহ সুহামতাল্লাহ আগুনকে ইব্রাহিম আলাইসালামের জন্য শীতল এবং প্রশান্তি ত্যাগ বানিয়ে দিয়েছেন আল্লাহ সুহামতাল্লাহ তার প্রিয় মুমিন বান্দাদের জন্য যা ইচ্ছা সেটা করতে সক্ষম আমাদেরকে আল্লাহ সুমতাল্লাহর উপর বিশ্বাস করতে হবে তা অক্কুল করতে হবে ভরসা করতে হবে আমাদেরকে ভরসা করতে হবে যে আলো সুমতাল্লাহ আমাদেরকেই বিজয় প্রদান করবেন যদি আমরা আল্লাহ সুহামতাল্লাহর আদেশ নিষেধকে মেনে চলি আল্লাহ সুহামতাল্লাহর হুকুম মেনে চলি আল্লাহ সুহামতাল্লাহ যদি আমাদের সাথে থাকেন বিজয়ের জন্য আমাদের অতিরিক্ত আর কোনো কিছু দরকার নেই অপরদিকে যদি আমাদের সব কিছু থাকে দুনিয়ার সমস্ত শক্তিও যদি আমার সাথে থাকে কিন্তু আল্লাহ সুহান তাল্লাহ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান আমরা কখনোই বিজয় অর্জন করতে পারবো না নিরাপত্তা লাভ করতে পারবো না আমাদের একমাত্র প্রয়োজন আল্লাহ সুবহান্লাহকে সুহান আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম যখন সেই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ভয়ঙ্কর সেই আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলাহ সাল্লাম কি দোয়া করেছিলেন ইব্রাহিম আলহ সাল্লাম দোয়া করেছিলেন হাসবুন আল্লাহ ওয়ানি এম আল ওয়াকিল অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি উত্তম কার্য সম্পাদনকারী ইব্রাহিম আলাহিসাল্লাম বলছেন আমার আর কারো সাহায্যের দরকার নেই একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম কার্য সম্পাদনকারী তিনি সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ কার্যনির্বাহক আল্লাহ ব্যতীত আমার আর কাউকে দরকার নেই পুখুরিতে এসেছে ইবেন আব্বাস সাইজমা তিনি বর্ণনা করেছেন হাসবুন আল্লাহ ওয়ানি ওয়াকিল কথাটি বলেছিলেন ইব্রাহিম আলহিস্লাম যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তিনি বলেছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং কার্যনির্বাহে তিনি শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাামও এই একই কথা বলেছিলেন যখন তাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছিল এই বলে যে শত্রুরা তোমাদেরকে ঘিরে ফেলেছে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে কাজেই তাদেরকে ভয় করো কিন্তু এই কথায় কেবল মাত্র তাদের ইমানই বৃদ্ধি পেয়েছিল তাই তারা বলেছিলেন হাসবুন আল্লাহ ওয়ানি মাল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং কার্যনির্বাহী তিনি শ্রেষ্ঠ যখন রাজুল্লা সাল্লাহামকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে বলা হচ্ছিল শত্রুরা যুদ্ধের জন্য একত্রিত হয়েছে জমায়ত হয়েছে সুতরাং তাদেরকে ভয় করুন আল্লাহ সুহামতাল্লাহ কি বললেন আল্লাহ সুহামতাল্লাহ বললেন ফজাদ আহুম ইমানা এটা তাদের ইমানকে আরো বাড়িয়ে দিল বৃদ্ধি করে দিল আল্লাহ সুবাহ তাল্লাহ ইব্রাহিম আলাহিস্লামের সেই মুশ্রিক জাতি যারা চেয়েছিল ইব্রাহিম আলাহিসাল্লামকে ক্ষতিগ্রস্ত করতে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 তার জাতির নিকট তিনি পরিচিত হলেন সবাই দেখতে চাইল যে কে এই কাজ করেছে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে সেই যুবকটা কে দ্বিতীয় ঘটনা যখন ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হল সেই আগুন থেকে যখন ইব্রাহিম আলাহ সাল্লাম অলৌকিকভাবে বের হয়ে আসলেন এমনকি তার গায়ের একটা পশমও পূর্ব এই ঘটনাটি ইব্রাহিম আলাহ সাল্লামের খেটিকে দিকে ছড়িয়ে দিল ইব্রাহিম আলাহ সাল্লাম যে অঞ্চলে বসবাস করতেন আমরা বলেছি সেই অঞ্চলটি ছিল ব্যাবিলন এবং ব্যাবিলনের সেই সময়কার পরাক্রমশালী সম্রাট সৈরশাসক অত্যাচারী শাসক ছিল নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লামের এই অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনাটি নমরুদের কানে গিয়ে পৌঁছল সে আগ্রহী হল ইব্রাহিম আলাহিসাল্লামকে দেখবে নমরুদের লোকেরা ইব্রাহিম আলাহিসাল্লামকে তার সামনে ধরে নিয়ে আসল নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে বিতর্ক শুরু করে দিল ইব্রাহিম আলাহিসাল্লামের রব আল্লাহ সম্পর্কে সেই তর্ক শুরু করে দিল ইব্রাহিম আলাহ সাল্লাম নমরুদকে বললেন তিনি হচ্ছেন আমার রব তিনি আল্লাহ যিনি জীবন দান করেন এবং আবার জীবন জীবনকে নিয়ে নেন তুমি কি এই কাজ করতে পারবে নমরুদ নিজেকে রব দাবি করল এবং সে বলল হ্যাঁ এই কাজ তো আমিও পারবো ইব্রাহিম আলুসলাম বললেন কিভাবে নমরুদ দুইজন লোককে জেলখানা থেকে বন্দিখানা থেকে নিয়ে আসতে হুকুম করল দুইজন লোককে জেলখানা থেকে ধরে নিয়ে আসা হল তাদের একজনকে নমরুদ মৃত্যুদণ্ডের আদেশ দিল আর অপরজনকে ছেড়ে দিল তারপর সে বলল দেখো আমি একজনকে জীবন দিলাম আর অপরজনের জীবন ছিনিয়ে নিলাম ইব্রাহিম আলসালাম এই ঘটনা দেখার পর বুঝতে বললেন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 এই ক্ষমতা এটা একমাত্র আল্লাহ সহমতা আল্লাহর জন্য সংরক্ষিত এবং ইব্রাহিম আলহালাম এই বিষয়টিকে বুঝিয়েছেন কিন্তু নমরুদ যখন একটি হাস্যকর বিষয়ের অবতারণা করে একটি ভ্রান্ত যুক্তি বা কুযুক্তি অবতারণা করল ইব্রাহিম আলাহ সাল্লাম সেই যুক্তিকে খণ্ডন করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলেন না কারণ আমরা জানি যখন বিতর্ক হয় বিতর্কে প্রতিপক্ষ সবসময় আপনাকে চাইবে অপ্রাসঙ্গিক একটি বিষয়ে অবতারণা করে আপনাকে ফাঁদে ফেলতে যাতে আপনি মূল বিষয় থেকে ক্রমশ সরে আসেন বা মূল বিষয়ের উপরে যথোপযুক্ত মনোযোগ না দিতে পারেন ইব্রাহিম আলু সাল্লাম দেখলেন যে নমরুদ একটি তুচ্ছ বিষয় নিয়ে কুযুক্তি অবতারণা করেছে অপ্রাসঙ্গিক তর্ক করছে তিনি সেই বিষয়টিকে বাদ দিলেন এবং একেবারে ভিন্ন একটি দিক থেকে নমরুদকে আক্রমণ করলেন যার জন্য সে মোটে উপস্থিত ছিল না যার কোন জবাব নমরুদের কাছে ছিল না জীবন মৃত্যুর বিষয়টি ইব্রাহিম বাদ দিলেন ইব্রাহিম নমরুদকে বললেন আল্লাহ সুহামতাল তিনি আমার রব তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং সেই সূর্য পশ্চিম দিকে অস্ত যায় কুরানে এই বিষয়টি আল্লাহ সুহামতাল বর্ণনা করেছেন এভাবে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 আর আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না ইব্রাহিম আলাহ সাল্লামের এই অসাধারণ যুক্তির সামনে নমরুদ কিছুই বলতে পারল না একেবারে চুপ হয়ে গেল হতভম্ব হয়ে গেল জীবন মৃত্যু সে বিষয়টি নিয়ে কথা বললে ইব্রাহিম আলাহ সাল্লাম সেখানেও বিজয়ী হতে পারতেন নমরুদকে পরাজিত করতে পারতেন কিন্তু সেখানে সুযোগ ছিল বিষয়টিকে নিয়ে অনেক বেশি আলোচনা করার সময় নষ্ট করার কাজে ইব্রাহিম আলু সাল্লাম এমন একটা বিষয় নিয়ে আক্রমণ করলেন যাতে সমস্ত বিতর্ক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল ইব্রাহিম আলাহ সাল্লাম এমন একটা চুক্তি উপস্থাপন করলেন যার কোন পাল্টা উত্তর দেওয়ার ক্ষমতা নমরুদের ছিল না এই বিতর্কে জীবন মৃত্যুর বিষয়টি নিয়ে আমরা দেখতে পাই আল্লাহ সম্মানিত রাসুল ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি আল্লাহর দৃঢ় বিশ্বাসী ছিলেন জীবন এবং মৃত্যু নিয়ে তার ইলমা নিয়াকিন বা নিশ্চিত জ্ঞান ছিল এই বিষয় নিয়ে ইব্রাহিম আলস্লামের কখনোই ইমানে কোন দুর্বলতা ছিল না তিনি নিশ্চিতভাবে জানতেন আল্লাহ একমাত্র জীবন দান করেন এবং তিনি সেটাকে ফিরিয়ে নেন কিন্তু ইব্রাহিম আলহ সালাম যে ছিলেন তার ইয়াকিনকে আরো উপরের স্তরে উন্নীত করতে কোন একটা বিষয়ে নিজের চোখে স্বচক্ষে বাস্তবে সরাসরি দেখার মাধ্যমে যে ইলম অর্জন হয় এবং দৃঢ় বিশ্বাস অর্জন হয় সেটাকে আমরা বলি আইনুল ইয়াকিন ইব্রাহিম আলহিসের ছিল ইলমান ইয়াকিন অর্থাৎ কোনো কিছুকে না দেখেও জ্ঞানের মাধ্যমে সেই বিষয়ে দৃঢ় বিশ্বাস এটা ইব্রাহিম আলাহিস্লামের ছিল কিন্তু তিনি চাইলেন আইনুল ইয়াকিন অর্থাৎ সরাসরি দেখার মাধ্যমে আরো দৃঢ় বিশ্বাস অর্জন করতে ইব্রাহিম আলহিসাম আলোসু মহামতাল্লাহ এই ক্ষমতার উপর কখনোই সন্দেহ করেননি কারণ তিনি নমুদের সাথে যে বিতর্ক শুরু করেছিলেন জীবন মৃত্যুর যুক্তি ইব্রাহিম আসসালাম তিনি প্রথম উপস্থাপন করেছিলেন এবং এটা দিয়েছিলেন নিশ্চিত জ্ঞানের ভিত্তিতেই দুর্বল জ্ঞান বা দুর্বল ইমান নিয়ে তিনি কখনোই তর্ক করতে পারতেন না কোরআনে একটি আয়াত রয়েছে যেটা অনেকে পরে ভুলবশত তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয় যে আলোসু মহামতাল্লার জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা এটা নিয়ে হয়তো ইব্রাহিম আসলাম সন্ধিহান ছিলেন কিন্তু বিষয়টি আসলে সঠিক নয় ইব্রাহিম ইসলাম এ বিষয়ে কখনোই সন্দেহ করেননি আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আর স্মরণ করো ইব্রাহিম বললেন আমার রব আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করো আল্লাহ সুহামতাল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন অবশ্যই বিশ্বাস করি কিন্তু এই জন্যেই দেখতে চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি আল্লাহ সুহামতাল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে চারটি পাখি ধরে নিয়ে আসতে বললেন এবং এরপর আল্লাহ সুহামতাল্লাহর আদেশ অনুসারে ইব্রাহিম আলাহিস্লাম সেই পাখিগুলোকে জবাই করলেন এবং টুকরো টুকরো করে কেটে সেগুলোর গোষ্ঠগুলোকে গুঁড়ো করে একসাথে এমনভাবে মিশ্রিত করলেন যে একটার অংশ একটা থেকে আর আলাদা করা যাচ্ছিল না এরপর সেই গোষ্ঠের মিশ্রণকে ইব্রাহিম আলসালাম চার ভাগে ভাগ করলেন এবং চারটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন ইব্রাহিম আলসালাম সেগুলোকে চারটি পাহাড়ের চূড়ায় রেখে এসে যখন অবতরণ করলেন তিনি সেই পাখিগুলোকে ডাক দিলেন আহ্বান করলেন আল্লাহ সুহামতাল ইচ্ছায় চারটি পাখি জীবন্ত হয়ে তার দিকে উড়ে চলে আসল আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে এই ঘটনাটি সম্পর্কে বলছেন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 আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব হে আমার পালনকর্তা আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তুমি কি বিশ্বাস করো না তিনি বললেন অবশ্যই বিশ্বাস করি কিন্তু এজন্যই দেখতে চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি আল্লাহ মোহামতোল্লাহ বললেন তাহলে চারটি পাখিকে ধরে নাও পরবর্তীতে সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও এরপর সেগুলোর দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো তারপর সেগুলোকে ডাক দাও তোমার নিকট দৌড়ে চলে আসবে আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী অতি জ্ঞান সম্পন্ন ইব্রাহিম আলাহ সালাম একেবারে তরুণ বয়স থেকে আল্লাহর দিকে তাউহিদের দিকে ইসলামের দিকে মানুষকে আহ্বান করা শুরু করেছেন তিনি তার নিজের পিতাকে মূর্তি পূজা ত্যাগ করে তাউিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করেছেন তার নিজের জাতিকে তিনি আহ্বান করেছেন কি এমন একটি বিশেষ পদ্ধতিতে তার জাতির সামনে মূর্তিগুলোর অসরতাকে তুলে ধরেছেন তারা নিজেরাও স্বীকার করে নিয়েছিল যে এই মূর্তিগুলো আসলে কোন উপকারী করতে সক্ষম নয় এরা কখনোই আমাদের রব হতে পারে না কিন্তু এর এরপরও এমনকি ইব্রাহিম আসসালাম আগুন থেকে অলৌকিকভাবে কিভাবে বের হয়ে আসলেন আল্লাহ সুমতাল্লাহ তাকে রক্ষা করলেন এই অলৌকিক দৃশ্য দেখার পরও ইব্রাহিম আলাহিসাল্লামের জাতির কেউই তার সেই আহ্বানে সাড়া দেয়নি শুধুমাত্র একজন ব্যতীত তিনি হচ্ছেন তার ভাতিজা বা ভাতুস্পুত্র লৌত আলাহ ইসলাম শুধুমাত্র তিনি ইব্রাহিম আসসালাম আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর পরিমাণ আনলেন আল্লাহ সুমতাল্লাহ বলেন অতপর ইব্রাহিমের প্রতি বিশ্বাস্থাপন করলেনের জাতির কেউই না এবংের উপর তারা অত্যাচার নির্যাতন করতে শুরু করলো। ফলে তারা বাধ্য হলেন তাদের সেই এলাকা ছেড়ে চলে যেতে দেশত্যাগ করতে তারা বাধ্য হলেন হিজরত করলেন তাদের জন্মস্থান বেড়ে ওঠার স্থান এই ভূমি ছেড়ে আল্লাহর ইবাদত করার জন্য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 বলছেন আমি তাকে এবং লুতকে উদ্ধার করে সেই জমিনে সেই দেশে পৌঁছে দিলাম যেখানে আমি সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ রেখেছি সেই ভূমি কোথায় সেই পবিত্র ভূমি হচ্ছে আসাম বা সিরিয়া বর্তমানে যেটা চারটি অংশে বিভক্ত করা হয়েছে কারণ আমরা জানি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 একেবারে কেন্দ্রবিন্দু আর শামের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে পবিত্র স্থানটি হচ্ছে জেরুজালেম বাইতুল মাদ্দ ইব্রাহিম আলাহাম সেদিকেই যাচ্ছিলেন প্রতিমধ্যে ইব্রাহিম আলাহ যখন আজ শামের ভূমি অতিক্রম করে যাচ্ছিলেন হারান নামে একটি স্থান তিনি অতিক্রম করছিলেন হাররানের মানুষরা তারাও মুসজিদ ছিল তবে তারা মূর্তি পূজা করত না তারা আকাশে নক্ষত্রে পূজা করত তারার পূজা করত এবং তাদের এই ধর্মে আসলে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি ছিল না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 এবং আমরা বলেছি ইব্রাহিম আলুসাল্লামের তাহিদ উপস্থাপন করা এবং মানুষকে সেদিকে আহ্বান করার একটি অসাধারণ ইউনিক পদ্ধতি ছিল আমরা জানি কিভাবে ইব্রাহিম সাল্লাম তিনি তার নিজের জাতির সামনে সেই মূর্তিগুলোর অসারতাকে তুলে ধরেছিলেন এবং তার পিতাকে আহ্বান করেছিলেন একইভাবে ইব্রাহিম আলু সাল্লাম হাররানের লোকদেরকেও তাউহিদের দিকে আহ্বান করলেন নিজস্ব অসাধারণ একটি পদ্ধতিতে তিনি সেই জাতির লোকেদের সাথে যখন তারা রাতের বেলা নক্ষত্রে পূজা করতে বের হত তিনিও তাদের সাথে বের হয়ে পড়লেন সূর্যাস্তের পর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 তারকা দেখতে পেল এবং বলল এটি আমার রব সবার সামনে সেই হারন বাসিন্দাদের সামনে ইব্রাহিম আলুসাল্লাম বললেন এটাই হচ্ছে আমার রব কিছুক্ষণের মধ্যে শুক্র গ্রহ অস্ত গেল গ্রহটি অদৃশ্য হয়ে গেল ইব্রাহিম আলু সাল্লাম তখন বললেন যা অস্ত যায় আমি তো সেটাকে পছন্দ করি না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 অতপর যখন তিনি চন্দ্রকে উদিত হতে দেখলেন তখন বললেন এটাই আমার রব আমরা জানি চাদু এক সময় অস্ত যায় ডুবে যায় কিছুক্ষণের মধ্যে চাঁদ ডুবে গেল ইব্রাহিম ইসলাম তখন বললেন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 অত্যন্ত উজ্জ্বল হয়ে উদিত হতে দেখলেন তখন বললেন ফল অশংসি কল হক ফল ফলয় পৌমি ই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 তার দিকে আমার চেহারাকে মোতাবজ্জ করছি মুখকে ফিরিয়ে নিচ্ছি যিনি আসমান মণ্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সৃষ্টি করেছেন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইব্রাহিম আলাহ সাল্লাম হারওয়ানের সমস্ত বাসিন্দাদের সামনে এই কাজটি করছিলেন কিছু মুফাসেরিন তারা এই আয়াতগুলোর ব্যাখ্যায় অনেকে বলেন যে ইব্রাহিম আলাহ সাল্লাম সেই সময়ে হকের সন্ধানে ছিলেন তিনি হক জানতেন না এবং সেখানে তিনি হারওয়ানের অন্যান্য বাসিন্দাদের মতো তিনিও হকের সন্ধান করছিলেন এবং সর্বশেষে আল্লাহ সুহামতাল্লাহকে পাওয়ার মাধ্যমে আল্লাহর ইবাদত করার মাধ্যমে তার এই হকের অনুসন্ধান শেষ হয়ে আসে তারা বলে যে এর আগে তিনি শুক্র চাঁদ এবং সূর্যের উপাসনা করেছেন অবশেষে ব্রেহমাসলাম যখন সত্য জানতে পারলেন তখন তিনি একনিষ্ঠভাবে আল্লাহ বিবাদ করতে শুরু করলেন কিন্তু বিখ্যাত মুফাসির ইবেন কাসির রহমান তিনি দৃঢ়ভাবে এই কথার সাথে ভিন্নমত পোষণ করেছেন তিনি বলেছেন এটা কখনোই সম্ভব নয় এটা কিছুতেই সত্য হতে পারে না আমরা কখনোই এটা আশা করতে পারি না যে আলোচনার তার একজন শক্তিমান নবী একজন রাসুল তিনি পথভ্রষ্ট হবেন কি তিনি গ্রহ সূর্য ও চন্দ্রের উপাসনা করবেন এটা কখনোই সম্ভব নয় কেননা আলসু মোহাম্মতাল্লাহ প্রত্যেক মানুষকে ইসলামী স্বভাব এবং ধর্ম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেন ইসলামী ফিতরাতকে দিয়ে মানুষকে আলোস মোহাম্মতাল্লাহ দুনিয়াতে পাঠিয়ে থাকেন কাজেই সেখানে এটা কিভাবে সম্ভব হতে পারে যে আল্লাহর একজন রাসুল তিনি পথপ্রুষ্ট হবেন কি তিনি চাঁদ গ্রহ নক্ষত্রের পূজা শুরু করে দেবেন সত্য কি তিনি সেটা জানবেন না অব্রাহিম আলাহ সাল্লাম আলোচ্য গল্পে হারানে অবস্থানকালে সত্যের সন্ধানে ছিলেন এই দাবিটি সঠিক নয় এটা ভুল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 হাররানে এসে তিনি সত্যের সন্ধান করেননি এবং এছাড়াও ইবিন গাছির রহমাল্লাহ আরও বলেছেন যে কোরআনের এই আয়াতটি যেটা এখন আপনাদের সামনে আমি শোনাচ্ছি সেটা হাররানের বাসিন্দাদের ঘটনার আগেই আল্লাহ সু মোহাম্মতাল্লাহ বর্ণনা করেছেন এবং এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে ইব্রাহিম সাল্লামকে হাররানের সেই ঘটনার আগেই আল্লাহ সুহাম্মল্লাহ হকের পথ দেখিয়েছিলেন এবং আল্লাহ সুহাম্মল্লাহ সেই আয়াতে বলছেন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 তবে ইব্রাহিম আলাহিসাল্লামের ক্ষেত্রে আলহ সুমাতা এমন একটি শব্দ ব্যবহার করেছেন যেটা একমাত্র ইব্রাহিম আলু সাল্লামের জন্যই আলহ সুমাতাল্লাহ নির্দিষ্ট করেছেন অন্য কোন নবীর ক্ষেত্রে আলহ সুমাতাল্লা ব্যবহার করেননি এই শব্দটি হচ্ছে ওয়াহাদ জাহু ওয়াহাদ জাহু এই শব্দের অর্থ হচ্ছে বিতর্ক করা যুক্তির সাহায্যে বাদানুবাদ করা ইব্রাহিম আলহ সাল্লাম অবিরাম কন্টিনিউয়াস মানুষের সাথে ইসলাম নিয়ে বাদানুবাদ করেছেন বিতর্ক করেছেন যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন তিনি তার নিজের পিতার সাথে ইব্রাহিম পিতার সাথে বিতর্ক করেছেন তার নিজের জাতির সাথে বিতর্ক করেছেন এবং অত্যাচারী বাদশাহ নংরুদের সাথে বিতর্ক করেছেন কি তিনি হারানের বাসিন্দাদের সামনেও যুক্তি প্রমাণের সাহায্যে বাদানুবাদ করেছেন আল্লাহলা এই বিষয়টি সম্পর্কে কুরআনে বলছেন يا رب كل شيء عيما افلا تتذكرون وكيف اخاف ما اشركتم ولا تخافون انكم اشركتم انكم اشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا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 ইব্রাহিম আলু সাল্লাম যখন তার নিজের জাতির বিরুদ্ধে একা লড়াই করছেন যুক্তির মাধ্যমে প্রমাণের মাধ্যমে উপস্থাপনা করছেন হককে তখন তার মানসিকতা কেমন ছিল তিনি কি এই কাজের জন্য ভীত ছিলেন বা নিজের মনে সংকীর্ণতা অনুভব করছিলেন নাকি তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন ইব্রাহিম আলু সাল্লাম বলছেন তোমাদের আলেহাদেরকে তোমাদের উপাস্যদেরকে আমি কেন ভয় পাব যখন আমার সাথে রয়েছেন আল্লাহ বরং তোমাদের অতীত আল্লাহকে ভয় করা এই কথাটিকে আমাদের কাছে খুব সাদাশিদে মনে হতে পারে যে তোমাদের উচিত আল্লাহকে ভয় করা আমি কেন তোমাদের আলেহাদেরকে ভয় পাবো কিন্তু এর আগে আমাদেরকে বুঝতে হবে ইব্রাহিম আলাহ সাল্লাম কোন পরিস্থিতিতে ছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম ছিলেন একা এবং তার বিরুদ্ধে লড়াই করছে তার সম্পূর্ণ জাতি তিনি একা সবার মোকাবেলা করছেন তিনি তাদেরকে বলছেন আমি তোমাদেরকে ভয় পাই না তোমাদের হুমকিরও আমি পরোয়া করি না এমনকি তোমাদের আলেহাদেরকে তোমাদের রব তোমাদের উপাস্যদেরকেও আমি ভয় পাই না কারণ আমার সাথে রয়েছেন আল্লাহ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 আল্লাহ সুহামতাল্লাহ তার ইমানদার বান্দাদের অন্তরে শান্তি এবং নিরাপত্তা দান করবেন আল্লাহ সেই কঠিন মুহূর্তে এবং আমাদেরকে বলেছেন যে তিনি এই ক্ষমতা দিয়েছিলেন ইব্রাহিম সালামকে যে তিনি তার সম্পূর্ণ জাতির বিরুদ্ধে বিতর্ক করবেন যুক্তি প্রমাণ উপস্থাপন করবেন আল্লাহ সুহামতা ইব্রাহিম আলাহিসাল্লামকে দৃঢ়তা দান করেছেন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 রেইন ড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডাব্লিউ